কারণ আমি জনগণের এই রিজার্জ হল কথা সেটা হাত করোনা সময় মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের এখন দিল্লি বিশাল আসা কিন্তু আপনার ভিত্তি দিয়ে और विशालो प्लेटफार्म पर भी यह जनना और दशा का जनार हाईवे या दक्खा मस्त्री का मार्ग है इस प्लेटफार्म पर जोरदार परे बोलते कोई का रक्त सुरक्षा के इतना आवाज और उम्मीद भी था विश्वास करते हम लगा पूरा ये माशाल्लाह पूरी तरह से पूरी तरह से दूसरा जाना है दाहलासी गांव में عظمتوں کی ارضی رفتار میں تمام صورتوں میں طلب تھی اور کیسے اس ارضی پتارا دمرن مغربی کی لے میں گیا جامک حضور کو جنہوں نے دیشی بنائے اس پورے سناشت کے جونیوں کو دکھا رہا خلق السما والجبال فكانت ربك كل شيء قد بنى انا من خلقنا وانظر اذا السماء واقع والارض وما فيهن تكون حقا فانظر كم আমার কি হিং না মতো ছোটবেলা আমরা দেখছি না এটার মধ্যে উঠত আবার টাইনারিয়া বহা দিতাম বা আপনারা বলেছেন ছোটবেলা খেলতাম সারা জগতরা যার সামনে ডিমের মতো তার সামনে এত সাতশো বছরে যে সমুদ্রের উপরে দাঁড়ানো আছে না কেন আর সকাল আর শুভ আলোচনা হয়তো সত্য বসে আল্লাহ আল্লাহ করে উপরে আকাশের উপরে সমুদ্র অনুকূল খাওয়া সভীর পাঁচ ছয় কিলোমিটার গভীর থেকে আকাশ যেগুলো দূরত্ব সেটু দূরত্ব গভীর অল্লাহু কি আজ পাঁচ দশটা মাপরে রোকা থেকে সমুদ্র বাড়ি হাতুপুর দুইজনের দূরত্ব দাঁড়া করাইছে পঞ্চাশ হাজার বছরের রহমান তাদের কাদের আলার আড়স ওখলু কাতিলাম একটা পাতরিয়া বানায় রাখ আলার হুকুমে উঠি দেয় না কোন সরকার কোন নাম জিজ্ঞাসা করছে কোন আল্লাহ মকলুমকে সমগ্র জগৎকে সৃষ্টি করা এই জিনিস আমার অনুগত স্বীকার করা যদি স্বীকার না করতো আপনি কি করছেন মূষাও তো মুসাই ছিল আমরা জিজিত এতটুকু বলতো এত আমার চিন্তা জিনিস জিয়া حتى یہ 10 پاس پورے لمبا ہفتہ پورا قرآن شریف پڑھا ہوا ہے۔ اللہ جس اللہ بولتے ہیں خلقت الملائکہ لو امرت ان يكن السماوات والارض فيه لأ. أن يأكل لأكل بلقمة. في يدينا ايكن لاكلت لقمہ ارض بنا رہی سمو برو است کے ایک لقمہ بنا کے আকাশ রাখছেন করে তো আমরা সারে কিনাই পাই আমরা আল্লাহ কুটুম দিবান আকাশ তো আপনারা জানেন বিশাল পক্ষ থেকে প্রায় আলাদা মুখ ভাও আল দু হা ইল্লা লম্বা পদ্ধতি পাঁচ পদ্ধতি আল্লাহ ছাড়া চোখ না আজকে আপনাদের যার কেক পেয়েছেন পর্যন্ত কতটুকু বাস কত লুকুক মোটা পেয়েছেন জমির থেকে দূরত্ব পেয়েছেন প্রথমটা দ্বিতীয়টা সামনে করতে তো দেখতে পাইছেন কিন্তু আর আগ্লা সব ওষুধে আপনাকে আমাকে ওষুধে আল্লাহ হুকুম দিয়ে না আপনাকে আমাকে আল্লাহ ওজুদ দিয়ে এই জন্য বলতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে কোন হাইড্রিড কারো আল্লাহ নাই পঁচিশ মানুষের মানুষের আল্লাহর কাছে কোন কারণে আল্লাহ পঁচিশ মানুষ হিসাবে জন্ম হিসেবে কি যে প্রচণ হবে এরকম কোনো কথা ধরনের কৃষির ভিতরে আল্লাহ তো মানুষ কি বলছে ফালাকিম বা ইন্দিন তোমাদেরকে আমি গতিয়া পানি দিয়া মানে কিন্তু সুর্ক আল্লাহ বলে নির্দিষ্ট জিনিস দেওয়ারে দুষ্টে ভাই ও মেরে আজিত আসলে মানুষের কোন হাইকিয়ার জন্য হুসব মাঝে মাঝে বলতেন আর হাত ইলাস ইলাদি হালাকালি ওয়াল আর দুশাই আল্লাহ আমাকে পয়দা করতে অথচ আমি কিছু ছিলাম الحمد لله الذي خلقني ولم عبد الشعيدة يأكد تيكين أقول لكم سيهدنا رشيدة من جمهوره ولم تقول لك وطوله رشيدية ولم تقول لك لأولاك لما خلقتوا لأطلاك أكولا في هذا الحديث موضوع إليه كنتو معنا كنت أتراها يتعني في فيدي يقول عدم على السنة اللقاء بداك أصدق أعرف খারাপ করেছে আমরা আবার কিছু করছে তোমার এসতো চল্লিশ বছর যখন রাখতে তারা আসতো আর বলতো খালকুন যে নতুন কিস্তি আসলে তো মানুষ এলাকা তো বেড়েস্তারা মানুষ দেখে নাই কি দেখছে ফলকুন জ্যি ফলকুন জেনি বড় সুন্দর দৃষ্টিত কিন্তু এই নৌ আমাদের নৌ না বেড়েস্তারা বেড়েছে তো বেড়েস্তাদের আমাদের নৌরে তারা দেখা ও ফলকুন জ্যি বড় সুন্দর নতুন বৃষ্টিত ফলকুন জ্যানি বড় সুন্দর বৃষ্টিত আবাস লাভ দিন আছে জানি না আমরা কি কাজ নিলে কি করবে যখন রু দিবে রু যখন চোখে দিচ্ছে আগে বেড়ায় করে থাকে তুই এজন্য ক্ষেত্রতে আগমূল্য বাচ্চা ডির উপরে থাকায় চর্ম নিলে গায়ে কথা কম থাকতায় খালি যখন চকুলকে উপরে ক্ষেত্রতে আ। اور وہ منع کرنے سے دروفت تھے اولاد رو بابر سے دروفت تھے بابوں پر رہتے دیوراتے سے سبھی دار سید جو الله لا اله الا الله محمد عبد الرسول من امانه و خطا رسل ادخلت الجنۃ بلا حساب হিন্দু সেটাও মাঝে মাঝে বলতে রিজারি খান আত্ম সেক মানুষ হিসেবে আমাদের কোন কদর কিংবা আমরা আমাদের কদর কিংবা যদিও আমরা সুন্দর কি হবে আমাদের অধি খলার কোনো উদি আর নাই কানি এত সুন্দর সেকেও নিতে পারলাম কি লম্বা হয়ে যাবে মানুষ দৃষ্টি যে বৃত্তান্ত আমরা আজকে বিষয়ে বর্ণনা করতে আমি দৌড়ে আসবে করবো না বিতর্মে আপনি কোথাও জীবন তার আজ একটা বৃত্তান্ত আছে আজকে মুক্তির বিষয়ে কোথায় ছিলাম প্রত্যেকে বই প্রত্যেকে اذكرت كل سبح هزار فالفشتك انضاد الصنتي بلقم ثم اقلت في قد بالقم ثم الفشت والخط اخلق في قوت المواقف والعبر ثم جمعت في بلقي عيشه وقواعه ثم اخراش من رياضك وخواعك ثم فشلت في الورشة كنت لا امهيدا فقط صال جاما وكنت جمى فتيثا موظبا فكنت موظبا فتيثا عظاما فكنت عظاما فكسيت عليه لحما وأوحيت ملك المؤكد بالأرحام عما السبيل يسر فلما سمت مدة أشهري أوحيت ملك المؤكد بالأرحام فطرش في الشهر غبيب وأخرجتك على إنشاء الغبيب فلا لك سن تخضح ولا لك وزن تسمح ولا لك رزان تنفح ولا لك عقل تنفح ولا لك سلم تتفكر ولا لك يد تبكش ولا لك رجل تمشي فقط تتحرر فجعلت لك حلالة وعضبت لك هرئين رقيقين في صدر أمي حرمت الشتاق بعد طارداً في الصيف وعلمتك البكاء ركت شيئاً لي علمتك البكار. فلما فكأت فلما فكأت فلما فقيت سعى إليك جميعا فلا يأكل حتى تأكل ولا ينام حتى تنام فلما صار سينك واشتدد حقدك মহাস আদিন তারপর তুমি অঙ্গীকার ধানসো ভাংস আর আমি পুরা করতেছি না অঙ্গিত ধ্বংস অঙ্গীকার আমি তোমার کہ سب لوگ چلے جا رہے ہیں اللہ کی طرف۔ یہ امام غزالی رحمۃ واضح۔ میں شکر اللہ کی کرتا ہوں۔ ولن یکفر الا عباد الشکر۔ ابھی سے شکر کی ضرورت ہے اہل شکر یہاں کی بات ہے۔ اہل طاعت اہل کرام ہے۔ عفو যে সিয়া চৌদ্দ রহমত এটা নোলা একটা বলসলম না নবো মুসলিম উঠত মাত্র মুসলমান এগত সুখিয় অহমদ উল্লাহ জলবারে অনেকে জবাব দিয়েছে নতুন মুসলমান ইসলাম খাতে মুম্ব না খাবার গুজরা কল্যাণ খাতে মুখার ন মার দাম এইসব মাসুমার কবাকালী মুসলমান কেন মা এই জন্য কাপের উৎপন্ন এই জন্য সে মজবুর ছিল মাত্র মারুক হইল আর কবাককারী কবার জন্যে মাসবুল হইল অপরিচিত মাত্র পরিচিত হত আর পরিচিত বন্ধুত্বকে রূপান্তরিত হতিত বেড়ে নষ্ট আমরা স্থান আমাদের উপরে সবচেয়ে বড় যে আমরা মানুষ আমরা আখাত্তর খাস করতে করতে গেছে। যেত তারপরে খাত করছেন আমাদেরকে তারপরে খাত করছেন হবিষ্ঠ ক্লামের তারপরে তথ খাস করছেন আমাদেরকে এজেন্ডার তারপরে আন্ডার তথ আমাদেরকে খাস করছেন জাতির নেতৃত্ব দ্বারা ইসলামত দ্বারা আকাশের খাস আকাশের খাস আকাশের খাস প্রথম ছিল মকলুক আমরা খাস মকলুক তারপরে আম মানুষ তারপরে মুসলমান খাস তারপরে উনিশের সামনে রুম ওয়ার্ক খাচ্ আর উনিশের সামনে হওয়া আপনাদের সামনে খোলা যখন বড় সাহায্যের বিষয় তারপরে আমাদেরকে খাত করছেন আসলামেদের দ্বারা আমাদেরকে সুসজ্জিত করছেন সমস্ত নদীদেরকে যে জিনিসের জন্য আপনারা নির্বাচিত করছেন ওই জিনিসের জন্য আপনারা আমাদেরকে নির্বাচিত সমস্ত নদী হা পাও হা এটা আগে মাধ্যমে জিগ্রি রেখে এখানে কিন্তু জিগ্রি নাই এইবার জন্যই সরকারের রা শুধু আল্লাহ চাচ্ছে এটা সনস প্রে সরার জন্য সনসের মধ্যে যেন অস্তা না থাকে অস্তাতে সরানোর জন্য আমরা দরায় রা সমস্ত নবীদেরকে আল্লাহ যে পদুনের জন্য নির্বাচিত করছেন আমার জন্য আল্লাহ ওই করুণের জন্য নির্বাচিত এজন্য কেননা হকের দুনিয়ার যেটা আল্লাহ হকের যেটা কন্যা হকের যেটা সবচেয়ে বড় আত্মা হক প্রদুলে আনা সেগুলো কি دنیا دلوں کو یہ ہم نے ہمارے رمضان کے سبب ہے سبا دنیا سببوں کا ذکر میں قران میں ہے دنیا হকের বুনিয়াদশী আর বাকের বুনিয়াদ কিন্তু ওসী বাকের বুনিয়াদ হকের বুনিয়াদের অসী এদের ভয়ে বাজাতে খোদ আল্লাহ আর বাকের বুনিয়াদও অসী সরকারের পক্ষ থেকে ইউনিবার একই শব্দ তো জীবন শব্দ তোমার হাতে নাকি ইন্দ্রাস ইউক কিছু তো যদিও নাকি আল্লাহ হাতে চলছে দুঃখর সৌদি গুরুরা কিন্তু অসীত বাতিলের বুনিয়াদ অসী হকের বুনিয়াদ অসীম হক অতীতে আছে অসীম মাঝবানি বাতিল বুনিয়াদ অতীতে আসছে অসীম এটা হল বুনিয়াদ ফাউন্ডেশন অসীম হকের চেয়েও حقیقت کے انتشار کی بنیاد لو دعوے باطل کے انتشار کی بنیاد تو دعوا ہے حقیقی انتشار کی بنیاد تھی تھا اس کو پورا نہیں بیچ رہے تین ہی دعوے تھے سرطان قیامت کی بولتے جہنم کی تین دعوے تھے اگر ওই ব্যয়নি ওই লস্য নিতে যে লজ্জ আল্লাহ নিতে আল্লাহ বন্দাকে ও আর্ডারিতে শান্দাকে কি দুনিয়ার মানুষকে ওয়ার্ডারিতে কিন্তু সরকার কি বলছে হাত লাগত আমি এটা খেলা করছি ও আল্লাহ খেলা দিতে কিন্তু আল্লাহ লিখুন আল্লাহ খেলা করলে হকের দুনিয়া বাতেলের বুনিয়াদ বসি আর হকের বুনিয়াদের ওসি হল হক হক হক কিন্তু বাতেলের বুনিয়াদের ওসি যে বুনিয়াদ ওসি এটা হইল জুখরূপা আর হইল গুরুরা আর হইল গুরুরা সুখরূপা যেটা তো ব্যাখ্যা সহজ বাঁচায় যদি এটা পার আমিও ভালোবাসি জানি না এজন্য প্যাকাপই বলা যায় দুঃখ লোক সাদা লোক দুষ্ণু আর ওই নুরু মজা করা বুঝানোর জন্য মজা করার সত্য থেকে আলোচনা লোক আল্লাহ হালাতের উপরে নদীদের স্থানের উপরে হালাতের উপরে আসছে অন্ধকারে আসন্ন হয়েছে তখনই নদী আসবে অমর দিয়ে দাঁড়ালো বলতেছিলেন তুমি না কেনা একদিন হাসতে দিলে সবাই বৃহস্পতি হাসার কারণে ওকে চাহিদা সেই কথা মনে হচ্ছে কিরকম যাহা ছিলাম বৃহস্পতি কিরকম যাহে ছিলেন আমরা যখন বক্সায় থাকতাম তো ঘরে তো বক্সার উপর মূর্তির পূজা ঘরেই তুলে যখন বাহিরে তো মূর্তি নিয়ে যেতাম বাড়িতে উঠিয়ে মূর্তি নিতে আমি ঘুরে যেতেছি পূজার সময় চলে আসছে মাহুদ তো আমার কাছে ছিল খেজুর খেজুর গিয়েই মাহুদ বড় পূজা পাঠ করছি কতক্ষণ করে রাজ্যে চিদা এবং কিপুর মুখে যুদিয়াতে মাহুদ বানায় চিদার কারণে রুলে খুব অভ্যসিজে যখন সাম হতা হয় ফিলিস্তিন অবরোধী জানেন চাবি আনতে উনি গেছিলেনা শর্ত লাগে উনি না আসবে চাবি মুনা না সাম স্বাধীন ঢোকেন ওকে রাত্রে পর্যন্ত বৃষ্টি ছিল উনি সকালবেলা স্বামের ধরতে থাকেন সীমান্তে গীত যখন ঢুকতেছেন তখন বৃষ্টির কারণে খাদা আর কাদা ছিল আর ওনার পালা ছিল উঠতে আনার গোলামের পালা ছিল উপরে উঠান উনি দুটা ভোলা বকল জামাতে উঁচা করছেন আর এক আবু ওবায়দা ছিল সেনাপতি আর ওই সময় দুনিয়ার সমস্ত সংক্রান্ত ব্যক্তিরা বাস করত সামে। এখন যেরকম ইউনিয়ার বাস করে লন্ডনে বাস করে ট্যাক্স বাস করে তখন পয়েন্ট ছিল সংক্রান্ত ব্যক্তিদের বাসগ্রাম ছিল আবু ওবাজ্লাহালা এখন হাতি এড়ান করতে আমিও মন সকালবেলা সামে ঢুকবে সামনের সম্ভ্রান্ত ব্যক্তিরা প্রস্তুতি নিতেছে স্বাগত জানানোর জন্য এই সম্ভ্রান্ত ব্যক্তিরা তো এই প্রসাদ দেখলে আমিনুল মঙ্গলিনকে কোন দান দিলে না এটা উনি সম্ভ্রান্ত ব্যক্তির একটা পোসাদ নিজে কিনা পোটলাম এটা একটু করার জন্য আগে সীমান্তে যখন আইসা সালাম দিতে সালামের জবাব দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে তোমার কাছে হাত পা ব্যক্তি ছিল তো আবহাওয়া জবাব দিচ্ছে আমি তো আগেই আমার থেকে সামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসছে এই অবস্থায় যেতে আপনাদের কেউ পছন্দ করবে না কোন হাসি অবস্থায় জিজ্ঞেস করতে তাহলে কি করতে হবে বলছে যে হ্যাঁ মিথ্যা হবে কাপড় নিয়ে আসছে এটা করে না এটা করেন না পরীক্ষা ছিল আবহাওয়া তার ইসলামী মাথা রাখার না অমিত একদিকে তোমার মতন পরিবর্তন আল্লাহ ইসলাম নিয়ে আমাদেরকে ইচ্ছা দিত মানুষ জীবনেকে তো দেখা দিচ্ছে না একদিকে তুমি পরিবর্তন হয়ে যেত আমি ওয়ার্ডার আমি পুরো একদিন সামনে আছি প্রার্থনাকে সামনে পড়তে যখন আমরা জমি আমার সেক্ষেত্রে নির্বাচিত আমাদেরকে ওই জিনিসের জন্য নির্বাচিত করা এগুলো কি ওই দেখতে পারলাম না আমাদেরকে সামনে একটা না আগে হচ্ছে সুম্মনার মানুষ এক কথা কেননা নবীদেরকে যে উলুমের জন্য ওই উলুমের জন্য আমাদের কেননা এই গুলুমারা আল্লাহ রক্তা আর বাতিলকে দুনিয়ার থেকে দূরভূত করা এটাই ছিল আল্লাহর মত কষ্ট এই জন্য নবীদেরকে আল্লাহ উরুমে রাজি যারা সাজেছে এই জন্য অরিতামের স্বামী আছে কিতাব সম্বন্ধ জানতেন না ইমান সম্বন্ধ জানতেন না আছে আপনি কিতাব সম্বন্ধ জানতেন না বাং কিতাব বাঙালি ইমান কিতাব কি ইমান কি আপনি কিছুই জানতেন এখন ছিলেনি তুই তারপরে আমরা আপনাকে কিতাবও জানেছি আবার ইমানও জানেছি ইমান কি ইমান জানেনি রে দুতো ওই অফিজ আমাদেরকে আর শুধু ওফিজ এলএম দিয়া সাজেন বরং জমিয়ে আমরিয়ার আমাদের কাছে উঠায় দলিল দলিলে রব্বান জীবন দলিবে দলিলে রব্বান দুনিয়ার মানুষের কাছে দলিল আছে দুনিয়ার মানুষের জিন্দগির মত নারাজ না আপনাদের সামনে আসল তো বিজনে আব্বাস রবীল আবু রবীলেন আবু দরদার নবীল তালা যখন বাহি হয়েছে তখন একটা হাজির জিজ্ঞাসা তো আবু জদার নবীল বলতেছে বিজনে আব্বা আমাদেরকে জায়গায় না কেন আবার কিনা দেখেন দুটো আগে যাই দু টুকরা আত্মা করিয়ে বা তারা জব দিতে হাত লাগার এরকমই আমাদেরকে রকম করা হচ্ছে যখন বাকির হবে তখন তার পেটে জরুরতের বাচ্চা বিকাশে আকার আসলে বেহাজ ন্যাযোগের জীবনে ধরত নদীদের জিন্দগির মাস্ত তিনটা হয় অরুমে এরাজারা সুসজ্জিত হওয়ার পরে কফির আসার পরে নদীদের জিন্দিগির মস্তার তিনটা হয় একটা হল নদীরা সমস্ত মানুষের তাল লোক মকলু থেকে কাকায়া খালেকের সাথে তুলার প্রথম মত বলে যেটাকে একিম বলে যেটাকে ইমান বলে যেটাকে তা আলাম বলে যেই লব্ধি বলবেন লিদের প্রথম মকসদে আমি মখরুব তাল্লুক মহাল্লা আল্লাহর সাথে জুড়া দেওয়া থেকে টাইটা দেওয়া আল্লাহর থেকে আঙ্গের করে সর্বপ্রথম শব্দ আমরা হচ্ছে রক্ত রবের কাপ দিয়ে প্রথম নবীদের মতন মখরুখ থেকে সবাইকে কাটানো এক খালেকের সাথে জোড়ানো এখান থেকে কাটাতে ওইখানে যে চোয়া দ্বিতীয় বছর ধরে সমস্ত ইনসানিয়তকে সমস্ত ইনসানিয় আসবাদের থেকে উঠায় আসবাব থেকে বাসি করা আমাদের উপরে উঠান জানা আসবাব গায়রে গায়রে তিনি যাকরেতে বুঝাইতে হবে না হাসাব গায়রে মওউদ আর আসবাব গায়রে ইয়াকিন আসবাবের মধ্যে পুরো এই তিনই জিনিস নেই আর আসবাবের পুরো কোনো ওয়াদাও নেই আমল হলো মওউদ আর আমল হলো ইয়াকিন আমল ইয়াকিন এখন যদি প্রশ্ন হয় আর دونية توا على أسباب المزار الله بولتها أسباب بولتك فل عمولتو ايشت أسباب؟ نا أسباب نا عمولتو ايشت؟ أسباب عمول أسباب نا؟ أسباب ما سوال لن مخلوق ايشت نا؟ ما سوال لن؟ مخلوق فل عمولتو ايشت أسباب هل يكون جديد من صنع شخصي মানুষকে আসবাবের থেকে বাহিরা আগুনের উপরে উঠান এজন্য ছোট একটা ব্যাপার আইসা করতে আমি তিনশো ক্রিয়া লাভ করছি বেচা কেনা করছি বড় জিনিস সাথে সাথে কি বলছে আলা সেই একশে উত্তম জিনিস বলবো তোমাকে তখন একশে উত্তম কি দেখা যায় তিনশো বড় মনে করতেছে সাথে সাথে ওয়াশ করছে না এটা উত্তম না উত্তম হল এটা দু না নবীদের দ্বিতীয় মিশন হয় সমস্ত ইন্টার্নিয়ারকে আখপ থেকে আমাদের উপরেও জানা তৃতীয় নবীদের মাস্টার স্বিতীয় সমস্ত ইনসানিয়তকে দুনিয়ার থেকে বাকি করা আখেরাত দুনিয়ামুখী থেকে আখেরাত মুখী তোলা দেওয়া দুনিয়া একটি জিনিসের জন্য আল্লাহ নবীদেরকে প্রথম তো বুনিয়াদী ও আপনারা মোশালা করে পাবেন একবার আসছে আবার ওভি অনেক লোকীর কাছে একাধিকবার আসছে আর সাত নবীর কাছে যতবার আসছে অতবার অভিযোগ এতবার হল সস্তানের সাথে আসে নবীদের একটি বক্তব্য আল্লাহ স্বল্পপ্রথম নবীদেরকে শিক্ষিত করেন ওকির এলেন তারা নবীদেরকে আল্লাহ হাতিয়ে আসলেনের জন্য প্রচার আর প্রসারের জন্য তাওয়া যদি প্রথমেই বলছি হকের বুনিয়াদশি বাকের বুনিয়াদ হকের হেল প্রেশারের বুনিয়াদেশারের বুনিয়াদ আমাদের দেশে যে বাকের ছড়াইছে দাওয়াতের দাওয়াতো বলবেন তাদেরকে তো কোন ইউরোপিয়ানদেরকে তো আমাদের বলি ঘুরতে দেি নাই না তারা ঘরে না তাদের দাওয়াকে যা যা আজকে তাদের দাওয়া তাকে কিন্তু তোমায় মাদ্রাসায় বলছি কোনোদেরকে বলছি আদিকে ভিতরিয়াতে না আমার তো আহাদানি না আমার তো মিথ্যা আছে তো কিন্তু আজকে মহিলা কি বলে যেখানে স্ত্রীকে আল্লাহ রসুদ এই কথা বলছে যে স্বামীকে চেষ্টা করবে আজকে বেরোবো মহিলাও বলে স্বামীর কথা মানবো না বামলা এটা সহকার করি না আর এর উপরে উঠাইতে রাজ এর উপরে উঠাইছেন তাদের দাওয়াতের ভাই তুমি তো এই মা বাবার এবং আছে উনি সারাদিন মেহেনত করতেন আর ওনার মেহনত আমরা জানি কেন উনি উস্তাদ ছিলেন আমাদের মেহাম্মদ রহমদুল্লাহ আহমদিন্তাহব একবার নিয়ে আসেন দেখবো রাত্রে যখন আসছেন তো উঁচুর পানি দিয়ে আসছে মেয়ে তো সন্তানে উঠে দেখছে উঁচুর পানি ওইখানে একটা ওইখানে করে আছে তো মেয়ে বাপকে বলতে আপনার উত্তরে এত প্রশংসা করেন রাত্রে তো সাহায্য করে তুমি কি করে জানা বলে আমি উচুর পানির রেখা রেখি পরীক্ষার জন্য উচুর পানির জায়গাটা জায়গায় আছে উচুর করেন নেশ করছে তো বলছে যে যখন আছে। সকালে যখন আসাম তখন দুশো বাচ্চা এসছেন বা ব্যাডি ঘুমামো করতে গেলে রুদনি করছ করতে করতে গেছে এটা কিন্তু আবার এই জন্য বলতেছি হুসুস এসলাম একার উঁজ দিয়া ফজরের নামাজ করছে এরকম কোন রেবায় কোন মা যদি কোন মুখার্জে দেখাইতে পারে তার কিন্তু আমার কাজ যদি কেউ কোন ব্যবায় হুদুস এসলাম একটা উঁচু দিয়া হজর নামাজ যদি উঁচা কামা দিয়া পেয়েছ তাহলে হুজুস এসলাম আগে করবেন সরকার আবাদত করছেন ঠিক না সারা জিন্দি রোজাও রাখেন না রোজাও রাখবেন আমার রোজা ভাবছে না ঘুমাইছেন আবার রাস্তায় যাচ্ছে না ঠিক না যে জন্য বললাম আমাদের কিন্তু এটারই কামা নিয়ে চলে গেলেন গ্যাসের উঁচু দিয়া না যেটা মহানব রসুল্লাহ করেন নাই ওনার জিন্দিগির ভিতরে নেই ওনার জিন্দিগির ভিতরে যদি অবস্থা খারাপ হয়ে যেত আমাদের জন্য ঠিক না কীতের উপরে চল এজন্য রাত্রে এসে উনি মাও দাঁড়িয়েছেন মাস্ক পাও স্বাস্থ্য নাই মার এপোট করত আমার পায়ে নিচ্ছে মা ও তো কিনে রাখে বাচ্চা তো সন্তান তো সত্যি কি বলেন বলে তীর বলে তিন জায়গায় চিনে না মায় তীর চিনে না মায় আর গায় আর ঘরের গোপলের তীর মানে তুমি ঠিক করবে আর কত বড় হয়েছে এটা বুদ্ধি ঠিক না তোমার আগা মাথা সবই চিনি তুমি কত বড় তীর জানা আছে তো সরকার মাই সরকারই গেছে সাথে আমাদের কি জবাব দিতে জাম্বা তোমার পায়ে চালুতে আমি চিমাবি না আজকে আমাদের সন্তানদেরকে কোথায় নিয়ে পৌঁছে এজন্য হচ্ছিলাম বলছে মা বাহের জুড়ে কেস করছে ইন্ডিয়া যা এটা যা যা এ হতে পারে যেমন মেয়েরা আবাদ যুবকরা বাকি হয়ে যাবে হতে পারে তখন রেসুর বলতে আশা দিচ্ছি সর্ব শেখ বলিয়ার বাবুল ফেতানের ভিতরে ফেতনার উপরে যে বলিয়ার ভিতরে আর ব্যবহারের ভিতরে কোন নেই হতে পারে বলতে মা আবার হকের গাওয়ার তুমরা খেয়ে জানি বা হকের বেশ আসলে তো আমরা বলি ইটা চার হাতে হক আসবে তো বাকে যাবে কিন্তু হক আসবে কি যা হক হক দুই লাখ টাই আসবে কি রাস্তায় আসে হক আসছে ওহির বুনিয়াদের উপরে হক আসছে দাওয়াতের বুনিয়াদের উপরে আমার কত অন্যদিকে নিলেন না বুঝতে চেষ্টা করে আল্লাহ দোয়া করেন আমাকেও বুঝতে আপনাদেরকেও বুঝতে হক তুই বুনিয়াদের আসছে কিন্তু এজন্য আমরা হক হক امام تبری رحمتہ اللہ علیہ تفسیر تبری کے اندر ایک عظیم تفسیر ہے عظیم احمرہ تفسیر جانی اونوں سے جوات تھا ہے تفسیر کی اونوں سے ہابن کتنا ہاں ہاں اور 10 بار درمیان کی اونوں کتنا جب উনি তস্ব করছে উম মতন মা আবদিহিথন ওয়াস আল্লা বঙ্গার মাঝে মিডিয়া মিডিয়া মিডিয়া যেমন নোটির মিডিয়া এমন এই উন্মত মিডিয়া এজন্য হক ওজুদে আসার রাস্তা বুনিয়াদ দুটা তৃতীয় কোনো বুনিয়াদ নাই হক ও যুগে আসার কোন বুনিয়াদ তৃতীয় হক ও যুদ্ধে যা আর হক যদি এটা হক হয় তাহলে হক ওজুদে আসার বুনিয়াদ দুটা তৃতীয় কোনো কোন বুনিয়াদ ওজুদে আসার বুনিয়াদ দুটা তৃতীয় কোন বুনিয়াদ নাই হক ওজুদে আসার বুনিয়াদল ওহিদ আর হক ও যুগে আসার বুনিয়াদল দাওয়া পাঁচের ওজুদে আসার বুনিয়াদ হল অধিক পাচেল ওজুদে আসার বুনিয়াদ হল দাওয়া দাওয়াত হল বাতিলের দিকে দাওয়াত হল হকের দিকে আর সবচেয়ে বড় হক হল আলমা দাওয়াত দাওয়াত যেটা হচ্ছে কিনা কথা লম্বা হয়তো উঠাইতে পারছে কিনা ব্যস্ত মেরে ভাইও মেয়ে আদিত্য আল্লাহ আমাদেরকে ওই যিনি নবীদের তিনটা মস্তব থাকে আল্লাহ রবিদেরকে সুসজ্জিত করেন আসমানি এলেনের মাধ্যমে এলেন তারা তরবিয়ত করেন আর সমস্ত নবীদেরকে নবীতের সাথে সাথে আল্লাহ জাতির ইমামও বজায় রাখতে চাইছে না ইমাম রঙীরা সমস্ত রঙীদের ইমামী যাওয়ার সময় ইমামত করছেন আর এই উন্মত ইমাম তো ইমামত করবে ইমামত করবে তো ইমাম মার্ধীরা একটা তারা আগেই করতে চাবে কিন্তু জিগ্রী কি বলবে না ইমামত করতে পারবে না কেন আর আজকে যদিও আছে ইমাম এই উন্মতের পক্ষতে থেকে যদি উনি নবী কিন্তু আইসা উনি মোকাবেলাম হতে পারবেন না করতে গেলে এই উন্মতের পর দিয়ে ইমামত করবে নিজেতে ছিলাম নবীদেরকে যেই মত পাঠিয়েছেন তিন জিনিসের যে মতকার কখনলুক থেকে সাথে জোড়া আপা বাহির করা আমাদের উপরে ওঠানো দুনিয়া দুনিয়ামুখীর থেকে প্রত্যেক গঙ্গাকে আল্লাহ আখেরা মুখী করা একটা ওজুে নদীর দুই জিনিস দেওয়া দুই জিনিস একটু শিক্ষা আল্লাহ শিক্ষা থাকে প্রতি মুহূর্তে আল্লাহ শিক্ষা দিতে চাই যখনই যেটা পরিমাণ আকার থেকে আসতে পারে কিন্তু নদীর সবচেয়ে বড় অজুদের দুই জিনিস দেওয়া একটা হল নদীর দাওয়া আরেকটা হল নদীর কম উম্মিক্রে উম এজন্য আছে কবি মাল থেকে পুলিশ সদা সর্বদা চিন্তাযুক্ত থাকতেন আর সদা সর্বদা ব্যথিত থাকতেন আরেকবার নেতা দিয়ে লিখে কিছু মেরাস্ত হয়েছে ঠিক না আল্লাহকে দেখতে না দেখতে এটা নিয়ে একটু লাভ আছে ঠিক না আল্লাহকে দেখতে ঠিক না আল্লাহকে দেখতে কিন্তু ইমাম বোখারি মোজা বলে আল্লাহকে দেখে নেয় এই চোখ দিয়ে দেখা সম্ভব না ঠিক না এর কারণে বহুতে ঢোকো খাইছে বহুতে মনে আছে হুদেতলের মেলা শরীরে হয় না রুহারি হয়েছে এটার মতো একটা মত আছে এটার মতো একটা ধরকার আমাদের দেশে আছে এটার মতো একটা দল আমাদের দেশে ঠিক না কিন্তু সেটুয়ার এই আয়াতের দিকে দেখায় আল্লাহ আপনার আপনার বাইরে যদি দেখত সবই সম্ভব অসম্ভব কিছুই না আপনার বাইরে তো আল্লাহ ঠিক না আল্লাহ সবই সম্ভব হ্যাঁ এটা দেখলাম কি হিন্দু সামান যখন তো সমস্ত উলুহিয়াদের জগৎকে উগুর করতেন না করেনা সহ্য করছেন অতচ মুস্তান্লাহ কােন তো মুস্তাদ কোথায় ছিল আল্লাহ কোথায় ছিল মুস্তাদুর পাহাড়ে চলে গেল আর আল্লাহ আর ছিল কিন্তু এখানে এটা তো বলতেছে কাকার রস কাতার রস কাকার রস কাতার রস কাকার রস হইতে হইতে জিবরিল সাপ ছাড়া জিবরিল না একা এখনকারি আওয়াজই আসতেছে কাকার রস কাকার রস পসতে পসতে নিচে ওইখানে যাওয়ার পরে বলতেছে পাঁচ আট ফাঁচা এটার উপ হয় না হয়েছে না হয় না এটাকে আলোচনায় আলোচের উপরে দেয় উপরে আমার দুজনে যেই চীনা সমস্ত পাচালিয়েছে জগৎকে যেই চীনা মোতাহাম সহ্য করছে আর ওই চীনা মুনাফল হয়ে থেকে বেদায়নের কোন লোক যেমন মুসালের তেমন চলে আসছে প্রথমে আল্লাহ তুমি দেখতে পারবো না পারি না যদি পাহাড় তার থাকে তো তুমি দেখতে পারবে কিন্তু যখন তাজারকে দিতে পাহাড় তার জায়গায় না মুসালের তার জায়গায় না বরং নিয়ে আসতে এরা সব মনে হবে মারা আছে তারপরে মুসালের কি করছে আরো বিপদে মালা যদি এদেরকে জিন্দা না করে দিলেন তো মনির প্রায়ের একজন করবে। কেউ আবার ঢুকতে দিবে না দ্বিতীয়বার যদি করে আবার কথাই দিব না কিন্তু হুজুসলামের সীনা যে কাজার চেয়ার ছিল কোন তরুণের লোক আসে নাই বরং আরো সীনা বনান কিন্তু দুনিয়াতে খামে উম্মস উম্মসের ক্ষম উম্মসের ক্ষম আমার দাওয়া নদীর দুই হাতিয়ারকে ইস্তেমাল করেন হাতকে ও এক হল দাওয়া আর এক হল তার ঘুম ছিল এতটুকু কম যে এটা আমার নবী যে নবীদের তুই কাজ নবীরা করার জন্য তুই কাম নবীরা করেন একটা হল পাওয়া আর একটা হল এ জন্য রহমতুল্লাহ এক বলিয়ম রেখে বেকারা রাখে বেকারা ওনার এক যে ওলামা কেরম যা আইন আইন বলতে হ্যাঁ তোমার ইমাম ওলামাদের কদর ছিল কদর ছিল কি ছিল ইমাম ওলামাদের ছিল কদর এরকম কদর ছিল এরকম কদর বাকশা পর্যন্ত এদের দুয়ারে আসার নিজের হরিদা মনে করতেন একের দুটা চিনা করার ইমানই অঙ্গ মনে করতেন ইমানই অঙ্গ আর এদের তা রাখা এদের সাথে ইমানই অঙ্গ মনে করতেন আর এদেরকে কিছু বলা। নিজের লোকে ইমানটা এদালতে ইমানটা থাক এই জন্যই তো মানে কিনলে মারবানের জুটা পুকে চড়া আছে না দাঁড়ায় আছে এরকম মন্ত্রী পরিষদ বলতে চাই আমি মিনি কি করতে চাই তো প্রধাই মানে কিনলে মরওয়ান আমি এজেনের আগুন আমাদের পদল ওলামদের কদর হালুর রশিদকে বোঝাইছে আপনারা আলিয়া পোলানিকে পরিক্রমানার বাদশা আলেন কতটুকু কদর হিম দাদা নম্বর করেন হিম দাদারী আমাদের জিম্মদারি ছাড়বে মুবত আমরা উপরে আন আমিও আপনাদের দুটা মুসিবত আনবেন আর দেখবেন হিম কথা ঠিক কিনা প্রথম মুসিবত কেননা আল্লাহ রসুর কি বলছে রুমিরা সাহা ঠিক না আর আমরা ঠিক না এটা তো উলুমের অন্তর্মের অন্তর্গত না এটা তো অহির ভিতরে ডাকেন না অহির ভিতরে সারে অহির ভিতরে ডাকেন কিন্তু আমাদের রোগ হবে দূরের কথা আসলে ও কিটা মনে হচ্ছে যখন আমির উলিন অমরুল রশিদকে আরেকটা মনে করছে অমরুব আব্দুল আদিব রহমতুল্লাহ আলে যে তার যখন প্রতিরোধ করতেছে আর বেহুশিয়া জিতেছে অমরুল্লা আব্দুল আজিব রহমতুল্লাহ বলেন উমরুবুল আব্দুল আদিব রহমতুল্লাহ শান্ত মানুষ বয়ান করে অমরে থাকে তাকে মত করতেছে আর উঠেরা লিখে আবার রুশে আসতেছে আবার বলতেছে কিন্তু খাদে কি বলতেছে নাম আমি বুঝলা গেছি খাদের বলতেছে না তুমি আমি আর তুমি এর ম্যারা তুলতে চেয়ে করছ তুমি দেখতেছো না তুমি দেখতেছো না ইয়া তুমি দেখতেছো না ইয়ার সব বাসি পেরা আসতেছে আবার সুস্থ হইতেছে আবার বাসি আসতেছে আবার সুস্থ হইতেছে আর তুই তো আলোচনার হারুন রসিককে বাহুল রাস্তায় দাঁড়ায় বল আর সন্ধ সমগ্র সামনে আর হারুন ও রসিক চোখের পরে জয় যেতে দ্বিতীয়া বাহানুর দ্বিতীয়া বাহুল দ্বিতীয়া বাহানু বাহুল আরো বলো আরো বলো আরো বলো জিজ্ঞেস করতে আপনি এত আপনার ভিতরে কি আছে বলছে মা ভিতরে দিলে হায়াত হয়ে গেছে হবে দিল হায়াত হায়াত তারপরে কি বলছে যদি না শুনি তো যাবে যাবে আবহনার গেলার থেকে নেওয়া যাচ্ছে ওনার নিজে দেওয়া আছে ওনার নিজের ফল মানুষের শরীর যখন মোটা হয় দিল যখন মুদা হয় শরীর যখন মোটা হয় দিল যখন মুদা হয় তখন সে ক্রীড়ার মতো হয় কিরা। ওই পায়খানার কিরা যে যেখান দিয়া যায় ওইখান দিয়া জেলা ছড়াইতে ছড়াইতে یہ خون کیا ہے جلاوت کرنے کی طرح ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ یہ مقصد ہے اس کی مقصد یہ وجود ہے ان دو چیزوں کے درمیان ایک تو جو آواز ہے ایک تو پیلے کا فرق کم ابھی تک کما دار علماء اسلام ابن ابن فاضل یہ نظام ہے کہ اس کی تو مت کو تھا কুটুমি বললাম আমের উলুক থেকে ওলামায় ইজত হাইব ইলামায় গ্রামের কি কদর ওলামায় গ্রামের কি হাইবার ওলামায় গ্রামের কি সড়ক সব কিছু আল্লা টাই বাই ঘুরে নেওয়া যায় এটার উপর জমি আসছে জমি চায়না দায়িত্ব নিয়ে যাবে এখন মক্দের না থাকে এটা কি আপনারা বলেন দিনদারের দিনদার তাদের ছিলো আসে যারা নিজেদেরকে দিনদার বলে তাদের ছিলো আসে আপনাদের দূরের কথা না খাওয়ার মতের বিরুদ্ধে তারা করা এক কম এটার উপরে উনি দলিনের সাথে এক বলিয়া এক বলিয়া আর ওনার কথা টাইবে আল্লা মকতদ আল্লাহ ইবনে চৌধুরী লেখছেন কিতাব আছে আমরা নির্মাণ নির্মাণকার এই কিতাবের ভিতরে ইমাম সৈন্য বহস করছে ভিতরে মেরে দু মেরে ভাইও নয় আল্লাহ কি মকতদের জন্য অবশ্য নবীরা ওষুধে আনেন বিজ্ঞান দ্বারা দামাজ তারা আর কম তারা আর আমরা নবীদের ওয়ার আগরিয়ার কম ছিল সারা সুন্দর ইসলামিয়া কাহানগান থেকে বাঁচানো যার কারণে আপনারা জানেন হুদু সস্তানের জীবনে কোন চোখের মানুষ কম হুদুস্তানের জীবনে ছিল ইসলামের দোকানের কম ছিল এই জন্য মুদ্রা দেয় ইয়ের মধ্যে আম্মাদার রেখা জিজ্ঞাসা করতে ডাক্তার দোকানটা সারে আপনার তো ভিতরে রেখে গেছে বাইরে গেল সম্পরের বাহিরে গেল তোকে ওই করে আপনাকে আর আমাকে হুকুম দিতে কুম্পান দিয়েছে পুরা হুস্তাপ আমরা হুকুম করছে কিন্তু এত সিগড়ি আমি চাপের কারণে তিনবার চাপ দিতে ওই ভয় দিনের ভিতরে ঢুকে যেতে আর সিগড়ি আমি চাপ তো চাপ ছিল না দেশ কি বলেন ছিল না তো আম্মাজ চোখে পানি ছিল আম্মাজান জয় আইন বলছেন যে আবার চিন্তার কোন কারণ নাই দুঃখের কোন কারণ নাই যে বোখারিতে বাজুল বসে দিতে করে আছে কথা আম্মাজন আল্লাহ আপনাকে বরবাদ করবে না কি কারণে ওই কারণগুলো আম্মাজন বয়াজ তোরা বোকালের পোটনী আছে আমি কবর করব তোমার তিনি কিছু শান্ত না আসো শুরু তো হোক বাকি বলে দেখা যাবে কি করে আসলে তো হবে যে না গেছেন বলে হেরা দেখতে। কিন্তু গাড়ি হারা ভিতরে যদি চাফাগুলো করা হয় এই চল্লিশটা দিন আম্মাদান ডেলি পাহাড়ে উঠছে না নামতে কোথায় আম্মাজানের ঘর আর কোথায় গাড়ি হারা আমি পাহাড়ে উঠতে আমি তো এত হিমত করি না একবার পাহাড়ে উঠাম ডেলি কি করে আর ডেলি কি করে আম্মাজান নামতেন আর ডেল কিপুরে থানা পৌঁছেছে আর ডেলি কি করে পানি পৌঁছেছে একবার উঠতে হতে পারে বিভারও হইতে পারে স্বামীর মত পথে তিন দর হইতে পারে স্বামীর মত পথে তিন দর আমার প্রতিষ্ঠানের স্বাস্থ্য কিন্তু হয়ে গেছে আমরকে মন্ত্র করে দিচ্ছে এতদিন ছিল কিন্তু এখন আল্লাহ আমরকে মূর্তা করছে ইন্দা তুমকি রুমান ইত্যাদ দেখাম ইন্দা তুমকির উমান ইত্যাদ দেখাম সময় আমার লাইনে এতদিন ইসলামকে ও চিন্তা আপনাকে শেষ করে রাখে আমি এক জমাক আপনাকে না দিন পাইনি সুরাই ইয়া সিনে আছে তো ভাইও আমাদের কি কথা বেদলী হলে আপনারা বলবো যেটা و خلاف الرسول و خلاف الصحابہ قال هو الهدى حاضر استمارو আমাদের পতন যদি বেদুলি হয় আপনারা শিক্ষা দেবেন আমাদের কোন পরোয়া নাই ইস তো আমরা একটা কসমকে মুস্তাকিল আছে একটু চিন্তা করেন এখানে উসুল তখনী কি বলা আছে ছিল আসকে আইনমতে পড়া ইসবে পবিত্র উম্মত কি ফুটরে গিয়ে বেঁচে সেপি হতে কি আবিদ্যায়র দরবতে জমা নাশ পে ইয়াকিন রুনেনা আলফা ওয়া আলফাহ আমাল উম্মুল আলম কি কি হেতাবে মুতাহাব কি কি হেতাবে আমাল কুলুজর বারে করবে না ইল্লে নেস কুলুজর বারে করবে না ইল্লে নেস প্রতিষ্ঠিতের কুলুজর বারে করবে না ইল্লে মুলাদের কুলুজর বারে করবে না আল্লাহ তিন আযাব দাদর দিবে দুই আযাবের কথা বাদ সর্বশেষ আয়াত আকাশ পেতে হবে ইয়া প্রুজ মিনা দুনিয়া বেদায়ী বিমা ইয়া প্রচমিনা দুনিয়া বেদায়ী বিমা ইয়াকুজ মিনা দুনিয়া বেদায় রে যেতে পারে উপরে যেতে পারে না বলেন আপনাদের দরিদ্র যে যদি আমার কথা বিশ্বাস না হয় নতুন এক হাজার বহস করছে মোকাবেলা করে তারপরে যদি আমার কথা ঠিক না হয় তাহলে জুতা পোস্ট করে দিন আমিও জুতা বেরিয়ে দিনে আমরা নিজে বলবেশাল করা যায় হুও করা যায় হাফ হয়ে ভয় করবে ওনামাই আমরা যদি করেন হবে অস্তেবাদ এই আয়াস আর করতে একদম আসছে আমার এদের প্রয়োজন মনে করবে না হেল মহলাদের প্রয়োজন মনে করবে না তখন তিন আসার সুবিধা কারো কামাইকে বর্তম থাকবে না কারো কামাইকে বর্তমানে যে আজকে তাকে জুলুমের টান্ডা দেওয়া পাঠাবে বাহুলায় সবচেয়ে বড় কান্না গুরুত্ব দুনিয়া জিনা কিমান ছাড়া এরা দুনিয়া থেকে বেরিয়ে আছে বরং একটা তস্তির দিপুরে দেখতে অহুম না চিন্তাও করবে না কেন ইমান مهم لا يشع او يقول يا رسول ان تو اذكرنے আরম্ভtypescript হয়েছে مهم يفتخر بون ترى এই বিষয়ের উপরে ফخر করবে আর এটা কোন কোরআনের পাওয়া যায় واذا مذلو ذي يلقى واذا انقلوا الى احد منقلب बाकी আপনি বলেন পুরান এই নবীরা এই জন্য আপনাদের সাথে আমার দরকার মেরে দু আপনাদের সাথে আমার দরকার আপনাদের সাথে আমার দরকার একটু এবার শেষ গেছে এখন কোথাও কি না করি মেরে দুঃখ নোকিরা কম দুস্তা ব্যক্তিকে কম ছিল কোন লোকের কম ছিল যদিও উন্নতের আত্ম ছিল মানুষের দিকে আজকে আত্ম শুধু আমরা বক্তব্যের উপরে না থাকার কারণে দেখা ছিল দুনিয়ার থেকে বিদায় দেখান আমি দেখতে করে তাকে বিদায় না সকলের চোখে পানি ছিল কান্নার কারণ জিজ্ঞেস করা হয়েছে জবাবে আছে আমার বিবাহ আমার আমার উন্নত শক্তি আমার পরে আমার তো উন্নতের ছিল আর ছোট প্রথম আমার কাছে রেওয়াজ আছে কবর যখন কবর ফাঁড়বেন তখন কানতে খানতে উঠবেন আর লম্বা হাজুর আমি সময়ের অভাবের কারণে সব করতেছি ডিগ্রির একটা জিজ্ঞাসা করবে এবং কর্মার ব্যাস করবে পুনিয়া হাজুর বন্ধু উঠেন তো ডিগ্রি হয়েছিলাম পড়বে আর বলতে থাকা শিবরি সহস্তা উন্নতি জাহান নাম প্রাণী গ্রামী লিবরি সহস্ত উন্নতি জাহান নাম প্রসিকা নিয়ে আমার উন্মতকে চোখের পানি জিবরির স্থান বন্ধ করার জন্য প্রশংসা হিষ্ট পিল্লা সারা তুমি আলাদা সাথে আনলাম আপনি ছাড়া কেউ উঠবে না আপনার দুর্নীতি কোথায় আসতে আজকে অত্যন্ত আসছে ঐতুঙ্গে গায়ের দাওয়া যতটুকু গ্রহণ করছে যে নতুন কোন তৈরি চিৎকারী বস্তু হয়েছে কিন্তু যে আমাদের কাছে আর মা আল্লাহ হারি কেলা হালক এটা হারিকে আল্লাহ আমার মজুখে উদ্যম বন্ধ আমার কুমতের আবার রাজ্য হলাম ওনা হালক আর নথা জীবিত আপনাদের খাতে নিতে ঈশ্বর রকম জীবিত চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন একবার বাংলাদেশের ডাল গন্দে দশ টালিগাঁও এরপি ডালবো গ্রহবন্দে দশ টালি যারা দারুদ দেবন্ধে করছে একটা চেষ্টা করেন তখন আসাদ মাদানি আসছিলেন আসাদ মদনী আসছেন দারুলেন বর্বপুর রহমান সাহায্য রহমতুল্লাহ রেখে গেছে ওইখানে আসাদ মাদানি রহমতুল্লাহ একটা খোয়াবেন যে কোনো জামা দুরুষক্রমকে হাতি নিয়ে খাওয়ার ভিতরে সরঞ্জরগত অবস্থায় ওই জামাত বড়ায় লাভ ওনাকে হতো উনি ভূতন্ত্রে জিজ্ঞাসা করিয়া চলে তাদের কেন বলে আমি বাংলাদেশের উন্মতের জন্য কানতে পারি বলতে কেন এটা চলে বলে আমার বাংলাদেশের উন্মতকে এদের সাদা সিদা উন্মতকে আসলে গল্প এটা সাদা সিদা সাদা সুদার উন্মতকে বিজাতি বিভিন্ন স্কিমের মাধ্যমে এদের ইমানকে ছিমে আনি বলেন আজকে বিভিন্ন স্ক্রিনের রাজ্যের যে কিমানকে ছিনাইতেছে এটা তো সত্য সত্য না জীবন থাকছে ভালো খায়া রেখেন না দুই বাজের দ্বিতীয় শুধু চাইবাজ হয়ে গেছিল সোপালে আছে দুই বাজের দৃষ্টি চাইবাজ হয়ে গেছিল সকালে ওটা কি বলছে আবার বিশ্বনা পারেন বলতে পারতাই নাই আজকে এখান থেকে একটু ব্যতিক্রম হয়ে গেছে আমার কৃষ্ণাস দুই বাজি থাকো চাইবার তুলনা সেই নোটি দুই বাজে আজকে সাইবার সহ্য করতে পারে না উন্নতের জন্য আজকে ওই উন্ম্ব توقيت انا امت وقتل تلنا تلنا هم يسكي مر باتكمة ماذا لي تلت انا افضل شخص اغاية باشها افضل شمال احفاظت فراء لدي باشها باشي ايه بسطوك احفاظتك نفيش فراء لدي كل مبتية هذا ولا نفت كل مبتية هذا ان الله افضل بسيطاتها انا افضل بسيطاتنا انه افضل بسيطاتنا امام خروجه প্রথমে আবারও বোঝে সবচেয়ে রাস্তা দুজেই কোন রাস্তা নাই যে এই রাস্তা বুঝে নাই সে টাইমে যাবে বামে যাবে সে ওদিকে দৌড়াবে এদিকে দৌড়াবে আর যার এই রাস্তা দুজে আসছে বোধ না টাইমে যাবে না বামে যাবে না এদিকে তাকাবে না ওদিকে তাকাবে সে তো একটু রাস্তার উপরে চলবে কেনা অহি আমরা তার সিনার ভিতরে ঘোরা এখন সে দাওয়াতের রাস্তার উপরে বেহাতোধ করবে নবীন এ রাস্তায় এক্সপিআই করবে যা হককে হজে আনার জন্য দাওয়াত আর ওহিন দাওয়াত নিয়ে যখন এক্সপেয়ার করতে থাকবে যাহাজার বাতের বাত্র বাস পে এতে সম্ভব নাই এজন্য আপনাদের সাথে আমি আপনাদের গুরুদের তাস্কির করবো না কিন্তু আমি আপনাদের সেই তাসপির করব। এর জন্য একটা শেষ কথা বলতে আমার এক আছে আমি দীর্ঘদিন আট হাজারিতে বারে হওয়ার পরে দেবন্দে পড়তে চলে যেতাম দেশে ফেলি ওইখান থেকে আমাদের দুই সাথী তাকার রু পাকিস্তানে আমার চেলে আমাদের তর্জমান ছিল সকীগ্রস্ত প্রত্যাকার রয়েছে ফারুকিয়া ফারুকিয়া চিরে আমার তাকার রু হয়েছে হামলা চলে যেত যখন বাংলাদেশে বৃষ্টি আমি পাঁচ বছর পরে দিচ্ছি এক আমি দিনের জমাতে গেছি যেন আমার আলহামদুলিল না তাকলিকের পয়দাওয়ার না আমার বাচ্চাদের না আমি ওই ফ্যামিলির ছেলে সেই ফ্যামিলির মেয়ে সুফিয়া কামাল আমি ওই মেয়ের ফ্যামিলির কবি সুফিয়া কামালের নাম জানেন তো আমি ওই ফ্যামিলির ছিলাম ওই যুগে আমাদের ফ্যামিলির শিক্ষাগত যুগে ছিল আগে আমাদের ফ্যামিলি অঙ্গ বাইরে ছিল না না আমাদের কাছে সাজারা আমাদের বাহুজ আছে কিন্তু আমাদের ফ্যামিলিতে তো কানেকশন সাথে তার কি যদি আমার ঘরে আমি কোনদিন এখানে করতাম না আমার দাদা প্রশ্ন আমার বাবা প্রশ্ন আমার ভাইও প্রশ্ন না আমার দাদা ব্রিটিশের প্রথম রানী জামানোর যে বরিশালের জলপথ ব্রিটিশের করা জলপটার ছিল ওই প্লেট আমাদের এখনো আছে ব্রিটিশের মানুষ যে যাচ্ছি তাও তথ্যের কারণে সেটা বলতে বড় দিন ছিল তার দাদা সাদা কমি আগে তার বাড়ি কফল পাওয়া পরে বাড়ি করতে বম শিখরে নেতারাকে স্থান তালাস করে যদি উলয় তার সাদার সাদা কমি আগে মেহেন্দু চোখ থাকে আমি আমার বন্ধুর সাথে তিনজিরের জেলাতে গেছি পাকিস্তানকে বিয়ে করতে আসছি বিয়ে করে চলে যাব তো যে সজরে আর তিরিশ জন মুসলমি একত্রিশ তো জাপান বলে হার্ট অফ ইন্ডিরা মূল দু বছরই অনুমতি করে তার বারো বছর এই প্রজন তো আমি বললাম তুমি যদি মাসে একজন মুসল্লি বাড়ান বছরের পর্যন্ত বারোজন বারো বছরের পরিত বলেন মাসে একজন মুসল্লি একজন ইভাবে বাড়ানো কি কঠিন আমারে পাথর দিয়া বলে প্রথমত ক্যালকুলেটার দেয় হিসাব করে আমি বসি না এখানে আজকে তার বছরে মুসল্লির ভরপুর এই কথাটা ব্যবহারে রাখছে সে মেহান্না শুরু হচ্ছে আমার এখন সচরে যার পছন্দ যেমন বাকি চাই ও হয় আমি আপনাদেরকে একটা সিঙ্গ যে আমরা একজন থেকে মেহান্না শুরু করি আমি বাকি পারছি কিনা কোনো করবার কিন্তু আমি যদি আমার ভর্তিতে আপনাদের মেহান্না শুরু করি আপনার ঠেকাতে এটা সম্ভব সম্ভব এক সমান আমরা আবার দেখাবে যেটা হচ্ছে এক সমান আমি দেখছি আমার মুখে মানুষ কিছু দিত এক সময় আমি দেখছি মানুষ আমার মুখে মাটি মানত এক সময় মানুষ আমার মুখে আকর্তিত এক সময় আমি দেখছি ঘরের দিকে বামি হয়েছি ফলানের আজি হাত নিয়ে দাঁড়ায় থাকে দুটো হাতে ফালান প্রচুর পান চাকরি হইতেছে মাতার চুল চাকরি হইতেছে ওখানে ভিতরে আছে সিঙ্গা রক্ত দলাইতে হচ্ছে নিয়ে কেটে খেয়াল হয়েছে ওই সমাকে দেখাইছে সেই জমান আমার উপরে দুটাওয়া হয়েছে মেহেন্দ্র যখন আমি করছি তো ওই সময় আমরা আমাকে দেখাই যেতে নোটিশ করছে আত্মীয় থেকে যদি আমরা একরাজ করি যে আমরা আত্মীয় থেকে মেহেম শুরু করবো আমার মসজিদের চতুর্থীকে প্রথম তিন মাস পরে আপনি আমাকে বই রাখছেন এরকম লোক আল্লাহ তৈরি করবে যারা আপনার জুতা কি আসবে যদি আমরা মেহাজ মধ্যে করতে পারি চাকরি বলবে আমরা আগে বলবো ওনারা কালে করবে এদের উপরে সুই করবে চুল করবে এদের উপরে এদের উপরে চুল করবে তো আমরা পাহাড় বর্ষায় ছেড়ে নি এক জমানো আসবে বলতে উপরে যদি তুলে রাজ করে যে আমরা তোমাদের উপরে পাহাড় বর্ষা এসে গেল এক জমানো ছিল যখন ঔরঙ্গজেবের কিস্তা করে দেখেন যখন অস্ত আস্তে যোজন পাঠাইতেছে তো সেই বাপের বিরুদ্ধে গেছে আব্দ কোথায় পাঠাই যেত আমার উত্তারি মুসলমানি মানাইল আর মুসলমান যদি চালাইল তো তোমার রাজস্ব চিরদিনের জন্য বিরুপ্ত হওয়ার জন্য এই জন্য আপনাদের কাছে দেখা প্রথম প্রশ্নে কে আছেন যে আস্থির থেকে আমি নিয়োগ করলাম তাবলি গোয়ালারে বাঁধবেন তাবলি গোয়ালারও জিম্মারি বাঁধবেন নিজের জিম্মারি মনে করা আমি আমার মসজিদের আত্মাতে কমতে কম আমার মুসলির উপরে আমি আড়াই ঘন্টা দেখা করল্লাহ কবুল করুন আপনাদের উৎসাহিত